বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নীতি নন্দো শ্রীনন্দনন্দন বন্দে আধিকা চরণ গোপীজন সামূত বৃন্দন মনোহর বঞ্চাশ কৃ পাল পঙ্গুং লঙ্ঘি কিমে পরমাধবা তুষে শবশ চিপে দেবী সব তমো নম নারায়ণ নমস্কৃতরঞ্জব নম দেী সরস্বতিং ব্যাশন তথি সংকীর্নে কৃষ্ণকথোপে গৌরী পে সুক্ত গুর্ভক্ত ভক্তি প্রমদগগোদ্ ধ্যে সদা পিভোহমা শিব বিহমাভব মহাপুষতে চরকজ্জ সুপি রাজ্যিম ধর্মীষ্ট বচসা জরণ মায়ামী গৈত্য শিব বধা বদ বন্দে মহাপুষ তে চরিদ প্লবনখন্দমিছা বিসুজিত স্বদর্শি পূর্ণাগ্রসাগর সারমূর্তি সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দ্বৈতাধর শিবাসি গৌরভক্ত বিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতদ্রিয়ত গদাধর্শিাসি শ্রী গৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হজানবিত ভুজ কনকাতো সংকেতনে কবিতর কমলা ছো বিশ দ্বিজ ভর যুগোধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করো করুণা উত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম দৃষ্টা দেম তৈরি পততি অন্ধে তমসি অগ্ন পতঙ্গ দৃষ্টা স্ত্রি तद भावितात्मन प्रलोभित हो पतती अंधे तमसि अग्नौ पतंगवाद शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी कहुबा जानी छ ब्रह्मचारी सन्यासी तर स्त्री दर्शन निषेध श्रिल भक्ति सिद्धांत सरस्वती बहुवार ब्रह्मचारी एवं सन्यासीबर पक्षे स्त्री दर्शन निषेध शिल सरस्वती ठाकुर बोल तईव समग्र स्त्री जी के অবহেলার চোখে দর্শন করা এটার কথা বলা হয়নি এটা যেন তোর ভুল না বুঝে সমগ্র স্ত্রী জাতিকে একটা হেয় প্রতিপন্ন করার মধ্যে কোনো বুদ্ধিমাত্তার পরিচয় পাওয়া যায় তাকে বুদ্ধিমান বলা হয় না যে এই স্থূল বিচারে ভাগবতের এই স্থূল বিচার ভাগবতের সূক্ষ্ম বিচার না নিয়ে আক্ষরিক অর্থের যে আপাতত যে অর্থ দেখা যাচ্ছে এটা গৌরীয়গণের পক্ষে গ্রাহ্য নয় তারা অত্যন্ত গভীর রাজ্যে বিচরণ করেন জড় যে শব্দের যে বৃত্তিগুলো যে শব্দ যে কাজে যে জন্য ব্যবহার করা হয় অপ্রাজিক জগতের যে ভাষা পরিভাষা সম্পূর্ণ আলাদা বদ্ধ অবস্থা এগুলো বোঝা যায় শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে কারণে যে কারণে স্ত্রী জাতিকণকে অবহেলা করার কথা বলা হয়েছে আপনি বুঝতে পারছেন ঠিক সেই কারণে পুরুষের পক্ষেও অর্থাৎ ব্রহ্মচারী সন্ন্যাসী এদের পক্ষেও তাদের পক্ষেও কিন্তু যেরকম এই বিচারটা বলা হলো যে বিচারটা এক্ষুনি বলা হলো ঠিক সেই বিচারে স্ত্রী জাতির পক্ষেও ব্রহ্মচারী সন্ন্যাসী দর্শন বা পুরুষ দর্শন এই বিচারেরও কিন্তু অনেক গভীর রহস্য আছে এগুলো ক্রমাগত আলোচনা করলে অনেক কিছু বুঝা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরুষোত্তম ধামেতে লীলাগ ছিলেন সেই সময়তে তিনি তার সমগ্র জীবনের যতটুকু তিনি তিনি প্রকট বিহার করেছেন সমস্ত সময় তার ওঠা বসা চলা ফেরা সমস্ত ক্রিয়া কর্ম সমস্ত ছিল জীব শিক্ষার জন্য এমনি কোনো কারণে নয় কোনো এক্সিবিশন ছিল না কোনো প্রদর্শনী আমি বড় সাধু হয়েছি এরকম ধরনের কোনো এক্সিবিশন ছিল না তার সমস্ত ক্রিয়াকর্ম ছিল সমস্ত জগৎবাসীর শিক্ষার জন্য সেই জন্য আমাদের স্বর্জ্ঞ সাহেব লিখেছেন অনেক কথা এগুলো আলোচনায় আসবো পরে শ্রী চৈতন্য মহাপ্রভু বিচারে দেখা যায় সেখানে তিনি বলছেন আকারাত কপি ভেদব্যম স্ত্রী নাম বিষয় কথাগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর রহস্যপূর্ণ শ্রী চৈতন্য মহাপুর বলেছেন আকারাত কপি ভেদব্যম স্ত্রী নাম বিষয় নামী কথাটার কি হল বলছেন আকারাত কপি ভেদব্যম যেখানে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যেখানে আকার দর্শনের প্রশ্ন আসছে আকার আকৃতি সেইখানে বিপদ যেখানে আকার দর্শন হচ্ছে আমার এই জড়ো চোখেতে কেবল যেদিকে তাকাচ্ছি সেদিকে গেলে আকার দর্শন হচ্ছে ভাষায় বলতে গেলে এই কথা বলতে হয় যাহা যাহা নেত্র পরে রক্ত মাংস স্থূরে যাহা নেত্র পরে রক্ত মাংস করে এটাকে বলে জগদর্শন আর শ্রী রায় রামানন্দ সঙ্গে শ্রী রায় রামানন্দ বহুর সঙ্গে শ্রী চৈতন্য মহাপুর যে কথোপকথন হয়েছিল সে দিব্য আলোচনা আমরা একটা অনুসন্ধান পাই মহাপ্রভু রায় মহাশয় কে বলেছিলেন রায় মহাশয় বলছেন তুমি কে সত্যি করে বলো এক্ষুনি দেখলাম যে একরূপ শ্যাম রূপরূপ দেখলাম আবার দেখছি এরকম রূপ ব্যাপারটা কি সত্যি করে বলো তুমি কে তখন মহাপ্রভু লুকাবার জন্য বলেছিলেন তুমি মহাভাগবত যাহা যাহা নৃত্য করে তাহা কৃষ্ণ করে তোমার চালাকি সঙ্গে ভক্ত ধরে ভগবানের চুরি অনেক জোর করার পরে প্রভু তখন স্বীকার করলেন আর কাউকে বলো না এসব কথা গোপন কথা ভক্তের কাছে কোনো কিছু লুকানো থাকে এখানে আলোচনা প্রসঙ্গে যেমন রায় মহাশয়কে মহাপ্রু বলেছিলেন যাহা যাহা নৃত্য পরে তাহা কৃষ্ণস করে এগুলো হলো মহাভাগতের লক্ষণ ভক্তির যে বিচারগুলো আছে এতে কনিষ্ঠ ভক্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত ইত্যাদি আলোচনার প্রসঙ্গ আসবে আমি এগুলো আজকে আলোচনা করতে বসি নাই যে আলোচনা করলে পরে আপনাদের প্রারম্ভিকভাবে ভজনের যে বাধাগুলো এগুলো কেটে যাবে বুঝতে সুবিধা হবে সেই সব আলোচনায় আপাতত করবো কার্তিক মাস বিভিন্ন সময় অনেক গভীর রহস্য সকাল সন্ধ্যে আলোচনা হয়েছে অনেকে বুঝতে না পারল সেগুলোতে আনন্দ পেয়েছে হয়তো হৃদয়ে এগুলো অপ্রাকৃত শব্দ ব্রহ্ম অপ্রাকৃত শব্দব্রহ্ম যদি কেউ বাইরের দৃষ্টিতে খুব একটা বুঝতে না পারে প্রভাব বলতেন এগুলো যদি কেবল শুনে সেই শব্দব্রহ্ম কানে গিয়ে অনেক মঙ্গল বিধান করবে এই ঘটনা অনেক দেখা যায় অনেক ক্রমা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাল তিনি একবার দক্ষিণ ভারতে গেছিলেন ম্যাড্রাসের কাছে সেখানে তিনি অনর্বত দুই ঘন্টা কাল তিনি হরিকথা বললেন একটা বিদ্বত সমাজে প্রচুর শিক্ষিত লোক ছিল আপনারা সেখানে বাংলা বলবার লোক সেখানে বাংলা বুঝবে না ভাই ইংরাজিতে বলতে হবে ইংরাজি ভাষা তামিল তেলেগুল ইত্যাদি ভাষা কিন্তু সেখানে প্রহুবার অনরগল দুই ঘন্টা কাল বাংলা ভাষায় বক্তৃতা হরিকথা বললেন বলার পরে হয় গুরু ব্রহ্মজি পরম কুঁজিবাদ আমাদের গুরুবর্গ তিনি ছিলেন এবং আরও অনেকেই ছিলেন তারা বিনম্র বিনম্রভাবে বললেন প্রহুবাদ ইরা তো কেউ বাংলা বুঝে না এদের কাছে এই হরিকথা আলোচনা করো হল প্রহুপাত গম্ভীর হয়ে গেলেন বজ্রের মতো গম্ভীর হয়ে গেলেন এবং গভীরভাবে বললেন যে না তো আমি ইংরেজি বলেছি না তো আমি বাংলা বলেছি না তো আমি হিন্দি বলেছি আমি কোনো ভাষা আমি অপ্রাকৃত শব্দব্রহ্ম ভগবত কথা বলেছি এই কথা শুনে সবার একটা দিগন্তকারী আলোড়ন সৃষ্টি হলো আমাদের পরম পুজোবার ভক্তিবল তথ্যগ্রী মহারাজ এই প্রসঙ্গে আলোচনা হতো আমার আলোচনা কর সেখানেও একই উদাহরণ আমরা দেখতাম তিনিও বলতেন যে যখন ছিল নরোত্তম ঠাকুর মহাশয় যখন এই আপনার পূর্ব দিকের এক্সট্রিম পূর্ব যেটাকে বলে সেখানে মণিপুর ত্রিপুরা মণিপুরে বিশেষ করে সেই সব জায়গায় কেউ বাংলা ভাষা বোঝে না সেখানে নরোত্তম ঠাকুর মহাশয় আবার আপনারা জানেন শ্যামানন্দ প্রভু উড়িষ্যা মেদিনীপুর এইসব জায়গায় প্রচার কার্য করলেন গোস্বামীগণের আদেশে গোস্বামীগণের যা সিদ্ধান্ত তারা এসব প্রচার করেছিলেন আর শ্রীবাস আচার্য সে সমস্ত বাঁকুড়া আদি বিভিন্ন জায়গায় যেগুলো রয়েছে সেই সব জায়গাতে অপ্রাকৃত জগতের যে ভক্তি কথা প্রচার করেছিলেন এবং তারপরে আজকে আমরা গোস্বামীগণের এই সব সিদ্ধান্ত কিঞ্চিত কিঞ্চিত আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি শ্রী নবতম ঠাকুর মহাশয় সেখানে যখন ওই বসে মন্দিরেতে অনন্ত সেখানে কীর্তন করতেন সেই কীর্তনের মধ্যে দেখা যেত অনর্গল অশ্রু বিসর্জন দিতেন এবং করতাল নিয়ে একা বসে কীর্তন করতেন আশ্চর্য কথা অপ্রাকৃত সবের প্রভাবটা কিরকম দেখুন সেই সমস্ত জায়গাগার লোক কেউই বাংলা বুঝতেন কিন্তু তিনি বাংলায় গড়ানহাটা বিভিন্ন সুরেতে কীর্তন করতেন অপূর্ব সেই সব কীর্তন শুনে সেখানকার লোকরা পাগল হয়ে যেত তারা বুঝত না ভাষা কিন্তু নর্থম ঠাকুর চোখের জল ভেতো এইসব গোস্বামী ঠাকুর বহুবার শ্রী চৈতন্য যখন প্রথম হয় তখন অবৈধহরণ নাট্য মন্দির আর ভগবানের শ্রীমন্দির হয়েছে সেবাগদের খণ্ড ফন্ড সেরকম থাকবার কিছু ব্যবস্থা সেরকম হয় নাই সেখানে তিনি একদিন হরি কথা আলোচনা করছেন আশ্চর্য কথা একটি বিষদ সর্প সেখান থেকে জঙ্গল থেকে চলে এলেন এসে ঠিক প্রভুপাল এরকম নিয়ম ছিল এই বাঁদিকে মায়েরা বসতেন আর ডান দিকে বাবার সমস্ত মধ্যেখানে কিছু অল্প জায়গা ফাঁকা থাকতো যাতায়াতের জন্য এবং তুলসী থাকতো সমস্ত কিছু ওই ফাঁকা জায়গা দিয়ে ওই বিশদ সর্প বিশাল সর্প যে লোকে দেখলে ভয় পেয়ে যান সোজা এলেন একটু ভয় না পায় কেউ যেন চমকে না উঠে ইশারা করলেন প্রত্যেকে চুপচাপ বসে থাকুন নিজের জায়গায় কোন রকম কথা ও হরিকথা শুনবে শুনে যা কর কোন অনিষ্ট হবে না ইশারায় সবাই ভয় ত্যাগ করলেন এবং সেগল হরিকতা শোভন করলেন কেউ পালালেন না এবং দেখা গেল হরিকতা শেষ হওয়ার পরেতে সেই সর্প সে আশ্চর্য কথা আলোচনা করলে বদ্ধজীবের কিছুতেই বিশ্বাস হতে চায় না প্রাকৃত শব্দ ব্রহ্ম অপ্রাগত অপ্রাকৃত শব্দ এবং অপ্রাকৃত শব্দ ব্রহ্ম এবং প্রাকৃত শব্দ এই দুইয়ের মধ্যে যে ভেদটা এতেই সাধারণ ক্ষেত্রে লোকে বুঝতে পারে না বুঝতে না পারার জন্য আমাদের ভজনদার যে যে বিশাল একটা উৎপাদ সৃষ্টি হচ্ছে আমাদের বিপদ সৃষ্টি হচ্ছে যে আলোচনা আমি শুরু করেছিলাম সেখানে ফিরে যাই সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে আকার ওপি ভেদাব্যং স্ত্রী নাম বিষয়নাম ওপি সেখানে বলছেন যতদিন পর্যন্ত আমার আকার দর্শন থাকবে ততদিন পর্যন্ত নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন আমি ভজনদারদের দর্শন যার আকার দর্শন অনেক অনেকটা রূপে হয়তো যায়নি কিন্তু গুরু কঠোর আনুগত্যে আকার দর্শন প্রায় চলে গেছে এরম ধরনের ব্যক্তি যদি গুরু প্রচার কার্যে যান তাহলে বিপদ উৎপত্তি হবে না কিন্তু সবচেয়ে ভালো হয় যার আকার দর্শন চলে গেছে আকার দর্শন থাকাকালীন অবস্থায় কোনোরকম প্রচার কার্য সম্ভবতে পারে না আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি শির সরস্বতী ঠাকুরের বিচার কি বলছেন বলছেন আমরা গৌরীগণ শ্রী শ্রীমান মহাপ্রভুর আনুগত্যে যে ভজন করতে বসেছি সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের আকার দর্শনের কথা বলেন নাই বলে আকার দর্শনের কথা বলেন যেমন সর্পের আকার থেকে ওরের লোকে ভয় পেয়ে সর্প নেই কিন্তু এগুলো শঙ্কর যে সম্প্রদায়তে আমরা মায়াবাদকে খণ্ডন করার জন্য ওরেজি ওরা যে সমস্ত সিদ্ধান্ত গ্রন্থিতে লিখেছেন বা প্রচার করেছেন সেগুলোকে খনন করার জন্য আমাদেরকে সব কথা বলতে হয় ওরা এই এই উদাহরণ দিয়েছেন রজ এই কথা বলেছেন জগৎ মিথ্যা জগৎ সত্য জগতের এসে কিছুই নেই এটা বলতে চান কিন্তু আমাদের ভক্তি জগতের সিদ্ধান্ত তা বলছে না ভক্তি জগতের সিদ্ধান্ত জগৎকে মিথ্যা বলছে না জগৎকে অস্থায়ী বলছে ক্ষণস্থায়ী জগৎ মিথ্যা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ওদের কথা কিন্তু এটা সত্য নয় নেই এই ব্যাপারটা অনুভব যতক্ষণ না হয় ততক্ষণ যে সাধক সাধনার পথে অগ্রসর হয়েছে এ কথা বলা যায় তাকে সাধক বলা যাবে না যতক্ষণ বলতে তার অনুভব না হলো যে এই জগৎটা ক্ষণস্থায়ী আজ আছে কালকে থাকবে না এ নেই এটা চিরস্থায়ী নয় সেরকম অনুভব যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারপর এ ভ্রম এটা গৌরী সিদ্ধান্তে আমাদের বড়দেব বিদ্যাভূষণের বিচার আমরা প্রস্তুত করে বলি যে আপনি বলছেন রজ্জুতে ভ্রম কিন্তু ব্যাপারটা বিষয় করলে দেখা যায় সর্বনামক বিষয়টার জ্ঞান আপনার মধ্যে আছে সর্প কি বস্তু সেই ছিল বলে আপনি এখন হাওয়াতে দড়িটা নড়ছে বলে আপনি ভয় পেয়ে গেলেন ওটা সর্প কিন্তু সর্প জ্ঞানটা কিন্তু আপনার মিথ্যে বিষয়ে জানেন আপনি কি সর্প কি ক্ষতি করতে পারে। ওই জ্ঞানটা মিথ্যে হলে তাহলে আপনার যে যুক্তিটা এটা মিথ্যে হয়ে যায় এটা হতে পারে না চৈতন্য মহাপুর বলছেন যেমন আমরা সর্বের আকার আকৃতি দেখলে ভয় পেয়ে যাই সেরকম আমাদের স্ত্রীর আকৃতি দেখলে সেখানে ভয়ের ব্যাপার আছে আকৃতি দর্শনের কথা এই কথা বলেছেন সেখানে চৈতন্য মহাপ্রু এই কথা জানিয়েছেন যে আমি তো বিরক্ত সন্ন্যাসী এ কথা জানেছে স্ত্রী নাম যবহী আমরা যদি নিয়ে আসি তাহলে আমাদের এই যে গৌরীয় মঠের অপ্রাকৃত প্রচার কেন্দ্র এগুলো ধ্বংস হয়ে যাবে আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনার জন্য এই কথাগুলো উত্থাপন করলাম সেখানে বলছেন যে সেই চৈতন্য মহাপুর নিজের যে ক্রিয়াকর্ম গুলো যা কিছু উঠা বসা ইয়াসপাতি পদ ইত্যাদি পড়েছেন আপনার বলছেন সেই চৈতন্য মহাপ্রভু আমার নয়ন হবেন কি দয়া করে নয়ন গোচর কি সে না যিনি সভাপ তেভ্য শুদ্ধ করবার মুদ্রা মানে হচ্ছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান বলে বৈষ্ণবের যে ক্রিয়া কর্ম মুদ্রা এগুলো সাধারণ ব্যক্তি বুঝেন সেই জন্য নিজ ভজন মুদ্রা নিজের ভজনের যে রহস্যগুলোর উপদেশ করবার জন্য তিনি যা কিছু করেছেন এই লীলাগুলো সেগুলোর মধ্যে সব রয়েছে এখন সেগুলোর মধ্যে যারা অপ্রাকৃতি জগতের ভক্তি ধর্মকে খুব সহজভাবে পাওয়ার জন্য সস্তা রাস্তা খুঁজে বার করেছেন সেই সবগুলোকে সেই সব ব্যক্তিদেরকে বলা হয় সহজিয়া সেই সহজিয়াগণ যে সমস্ত আলোচনা করেন তাতে মহাপ্রভুকে দোষারোপ করেন মহাপ্রভুকে দোষারোপ করেন কিরকম দোষারোপ মহাপ্রভুর খেয়ে বড় বাড়াবাড়ি মহাপ্রভুর কিরকম বাড়াবাড়ি মহাপ্রভু বড় বাড়াবাড়ি করলেন ছোট হরিদাস এমন কি করেছে এমন কি এমন করলো যে তাকে একবারে বার করে দিতে হবে দিনের মধ্যে আর দেখা দর্শন যাবে না বার করে এই কথাটা ছিল গৌর দাস বাবাজী মহারাজের পরমাংশ শ্রেষ্ঠ গৌর দাস বাবাজী মহারাজের কানে গেল কর্ণগজ তিনি ওপারে ভজন করতেন হঠাৎ এই কথাগুলো শুনে তিনি গজ করতে করতে ওপার থেকে এপারে আসেন বৈষ্ণব কি চিনতে পারে একটা কথা জানবেন বৈষ্ণব বৈষ্ণবকে চেনে অবৈষ্ণব বৈষ্ণবকে চিনতে পারবে না প্রতিপদে ভুল করবে তাই জন্য আমাদের এই সোসাইটি গুলোতে বৈষ্ণব চেনবার অসুবিধের জন্য আমরা বুঝতে পারিনি বলে আজকে আমাদের এত বিপদ উপস্থিত হয়েছে এই সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে আমি কিঞ্চিত আলোচনা করব নাহলে আজকের আলোচনা আমার পূর্ণতা লাভ করবে না সেখানে আমরা দেখছি যে গৌর কিশোর মহারাজ প্রায়ই থেকে এপারে চলে আসছেন কুলিয়ায় ভজন করতে করতে বাবা ঠিক নেই ওই জন্য আমাদের ভাগ্যী মহাপুরাণ বারবার আমাদেরকে সাবধান করেছেন সেখানে বলছেন এই সব পরমাংশ ব্যক্তিগণ যারা সেই সব ব্যক্তিগণের আচার আচরণ কেউ বাহ্য যে বিচার করতে যায় সেগুলো ভ্রান্ত হবে তারা সবসময় আচার আচরণের বাহ্য যে আচার আচরণের মধ্যে আপনি তাকে নিজের মতো সেটা হয় না সেই আলোচনাগুলো আমি কিঞ্চিত উত্থাপন করব। এখন গৌ কিশোর মতো চলে আসেন সানন্দ সুখ দেখুন শিল বাবাজি মহারাজের জন্য একটা তৃণ কুটি ছিল বাঁশের এবং এ দিয়ে ছোট্ট শিল ঠাকুরের ভজন আসন যেখানে সেখানে গিলে আপনারা দেখতে পান শোর বাবা ওই ছোট্ট কুটিরে বসে নাম করতেন আর ছিল ঠাকুরের অপ্রাগত সঙ্গ পাওয়ার জন্য তিনি যখনই ঠাকুর এই চারটে বিকেল ওই সময় ঠাকুর একটা পিড়ি ছিল একটা আসন ওটা ওরা ভেঙে ফেলেছে ভেতরেতে ওটা ভাঙতে নিষেধ করা হয়েছিল ওটা ভেঙো না ওটা ছিল সচিদানন্দ ভক্তম ঠাকুরের আসন ছিল ওটা সিমেন্ট দিয়ে তৈরি করা যায় একটু উঁচু ওখানে আসন পদার্থ ব্যস আসন ওইখানে বসে ঠাকুর হরি কথা বলতেন শোভনের জন্য ছিল শোভনের জন্য কারা থাকতেন শোভনের জন্য থাকতেন ছিল কৃষ্ণদাস বাবাজী যিনি ছিল ভক্তিবীনাথ সেবা করতেন আমাদের যে কৃষ্ণদাস বাবাজী মহারাজ সরস্বতী ঠাকুরের আশ্রিত আমাদের তিনি নয় উনি ছিলেন কৃষ্ণদাস বাবাজী মহারাজ সেবা করতেন অত্যন্ত অল্প বয়সে তিনি চলে গেছেন তিনি সেখানে থাকতেন আর ছিল গৌ কিশোর দুজন সুরবিকুঞ্জ বলে গেট দিয়ে দা দেবা আছে ওই জায়গাটা হতে সুরভিকুঞ্জ তা নয় গোদ্রুমের ওই জায়গাটা পুরো সুরবিকুঞ্জ ওখানে সুরভি দেবী ভজন করছি করেছিলেন এবং ইন্দ্র কিভাবে আমরা রক্ষা পাই এইসব শিক্ষাগুলো আমাদের পরিক্রমার সময় গুরুবর্গ শিক্ষা দেয় নিজের অহংকার দিয়ে যারা পরিক্রমা করে এই সব পরিক্রমা ফল লাভ করা যায় না সর্বাঙ্গীন ফল লাভ হয় না সেখানে ছিল ভক্তিম ঠাকুরের মুখে হরি কথা শুনতেন হঠাৎ সেই দিন কি হলো ছিল বাবাজি মহারাজ ওপার থেকে গজ গজ করলে এলেন কুটিয়াল ভেতরে ঘোরাফেরা করছেন আর গজগজ গজ করছেন কি যেন বলছেন আর ছিল ভক্তিবন্দ ঠাকুর সেটা শুনতে পেয়েছেন শুনতে পেয়ে বলছেন বাবাজি মহারাজ কি বলছেন আপনি কি বলছেন আপনি তো আমরা বুঝতে পারছি না কিছু একটা বলতে চাইছেন আপনার বন্দ্যোপাধ্যায় কোনো ব্যাপারে একটা ধাক্কা লেগেছে এইবার বাবাজি মহারাজ বলতে আরম্ভ করলেন ওই পাড়া থেকে ওই পাড়াতে তিনি ভজন করছিলেন ওইখানে সমস্ত অপসিদ্ধান্ত আলোচনা করা হচ্ছে সেখানে তারা বলছেন মহাপ্রভু বড় বারাবার ছোট হৃদয় ক্ষমা করা না এইরকম ভাবে দোষারোপ করছে সেই সময় ছিল ভক্তিব ঠাকুর সৌভাগ্য ক্রমে সেই দিন সেই সিদ্ধান্ত এমন সুন্দরভাবে আলোচনা করেছিলেন আশ্চর্য একে বলে শুদ্ধ ভক্তির রাজ্যের যে মহাজনগণ তাদের আনুগত্যে আমরা থাকলে কিভাবে আমাদের যে প্রাকৃত দর্শন থেকে আমরা রক্ষা পাই এই কথাটা বুঝলি এখানে আমরা আলোচনা প্রসঙ্গে বলছি যে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বিস্তার করেছিলেন পুরুষোত্তম ধামেতে সেখানে তার জীবনের দু একটা ঘটনা আলোচনা করলে আমরা এই ব্যাপারটা পরিষ্কার হবে সেখানে আমরা দেখলাম যখন গম্ভীরা মন্দিরের ভিতরেতে ভগবান লীলা করছেন সেইখানে একটি বাচ্চা ছেলে তার কাছে আসতেন তার কাছে আসতে তাকে ভালোবাসতেন আর সেও মহাপ্রভুকে না কিন্তু তিনি একটি বিধবা ব্রাহ্মণীর পুত্র ছিলেন এই ব্যাপারটাকে কিরকমভাবে বিকৃতভাবে অনেক লোকে ব্যাখ্যা করে আমরা দেখেছি শ্রী চৈতন্য দেব বলে একটা গন্ধ গ্রন্থ লিখেছেন এক ব্যক্তি আমি তার নাম করব না তিনি বহু পূর্বে বহুপাদের প্রচুর কৃপা পেয়েছিলেন সেই কৃপা প্রাপ্ত হয়ে তিনি পরবর্তীকালে নষ্ট করেছিলেন কোনো অসৎ পাললায়। সেই জন্য কৃপা প্রাপ্ত হলেই যে আমরা খুব বড় হয়ে গেলাম এটা ভাববার কারণ নেই কৃপা প্রাপ্ত হওয়ার পরেও সেই কৃপা হারিয়ে যেতে পারবে এরকম অনেক উদাহরণ আছে সেখানে তিনি যখন কৃপা হারিয়ে ফেলেছিলেন তখন সেই সেই ব্যক্তি সেখানে গৌরীয় সম্পাদক ছিলেন তিনি সেই গ্রন্থের মধ্যে লিখেছেন দামোদর গোসাই দামোদর গোসাই দামোদর গোসাই কি করেছেন দামোদর গোসাই মহাপুরকে আদেশ দিয়ে অপরাধ করেছেন এই আদেশ দেওয়ার জন্য মহাপুর গিয়ে তাকে গোপধারে পাঠিয়ে দিয়েছেন কিন্তু ওই ব্যক্তি যখন ছিল বৌপাদের পুর কৃপা পেই ছিলেন তখন তিনি সিদ্ধান্ত লিখেছেন অন্যরকম আলোচনা করতে একে বলে বিক্ষিত মস্তিষ্ক প্রতিফলন সেটা কিরকম যখন ওই ছোট বালকটা কিরকম ভাবে সন্ন্যাসী ব্রহ্মচারীকে সাবধান থাকতে হবে বুদ্ধি আমি কালকে যদি গৌরী দর্শন আলোচনা করতে প্রথম থেকে শুরু করে চৈতন্য মহাপৌর শেষ কথাতে আমি নিয়ে যাব কিন্তু প্রাকৃত লোকসব তাকে যে গভীর আলোচনা টিকবে না বৃন্দাবনে যেমন আলোচনা হয় তখনই চেষ্টা করবো সময় যদি অল্প হয় হবে সেখানে আমরা দেখলাম যে এই বাচ্চা ছেলেটা আসাতে কোনো দোষ নেই কিন্তু চৈতন্য মহাপ্রভু নবীন সন্ন্যাসী সেখানে আমাদের দামোদর গোসাই একদিন বাচ্চাটাকে নিষেধ করে বাচ্চা নিষেধ করলে সে শোনে না সে অবশ্যই আসে বাচ্চার স্বভাব যেখানে স্নেহ সেখানে আসবে কিন্তু একদিন বাচ্চাটা চলে যাওয়ার পরেতে এই দামোদর গোসাই তীব্রভাবে মহাপ্রভুকে কথা বলবে গোসাই গোসাই এবে গুচিবে না তোমার নাম ঘোষণা হবে চারিদিকে মাপুব বললেন কি বলতে চাও দাম দ না বলি তুমি তো সব জানো তুমি তো আমাদের শিক্ষক এই যে রাড়ি বাম্মনের বালক ছেলে একে এত স্নেহ করো কেন তুমি পরম যুবা আসে পরম যুবতী বিধবা হয়েছে লোক কানাখানি বাতে দেহ অবসর লোক কানাকানি বাতে দেহ অবসর লোকে যে কানাখানি করতে পারে এই সুযোগটা তুমি দিও না এই কথা বলাতে মহাপ্রভু কিছুক্ষণ চিন্তা কর আশ্চর্য শিক্ষা সেই কথাটাই মহাপ্রভু পরে স্বীকার করেছিলেন দামোদর সমিমোর গণিত এই কথাটা বলেছিলেন কখন যখন রাজা প্রতাপুদ্রের সঙ্গে দেখা করবার কথা বলেছিলেন নিতাই চাঁদ এসেও বলেছিলেন আবার নিতাই চাঁদের অনেক কথা বলেছিলেন সেখানে মহাপ্রভু বলেছেন যে তোমরা কি চাও তোমরা কটকে গিয়ে রাজদর্শন করি কি চাও তোমরা এগুলো তো নিষেধ রাজদর্শন স্ত্রী দর্শন নিষেধ তোমরা কি চাও আমি দলবলে গিয়ে কটকে গিয়ে রাজার সঙ্গে মিলন করে আসি তখন তখন আমাদের নিত্যানন্দবু বলেছেন তোমাকে রাজ রাজার কাছে গিয়ে মেলন করতে বলে ওইছে কঞ্জন কে আছে এমন যে তোমাকে বলে রাজার সঙ্গে দেখা করো আমরা বলছি রাজার ব্যবহারটার কথা বলছি রাজার ব্যবহার রাজা যে তোমার প্রতি এত ভালোবাসা রাজা বাঁচতে পারছেন বলছে যে যদি না দর্শন পাই তাহলে কানে কুণ্ডল নিয়ে আমি যোগী হয়ে যাবো রাজার ব্যবহারটা তোমার কাছে বলছি কে বললো তোমাকে রাজদর্শন করো আমরা তো বলি ঘুরিয়ে দিলেন কথাটা সেখানে মহাপ্রভু সবাইকে সাবধান করে দিয়েছিলেন যদি আবার একবার বলো তাহলে আমাকে এখানে পাবে না আমি সোজা চলে যাবো অন্য জায়গায় মানে আল্লাহ লাগে তখন সবাই মিলে হয়ে গেলে মানে আশ্চর্য ব্যাপার এবার প্রশ্ন হলো এই যে ছোট ছেলেটাকে আসার ব্যাপারে যে দোষটা এটা রহস্যটা এটা তিনি এত ভালোবাসেন মহাপ্রভুকে তিনি মহাপ্রভু দোষ ধরলেন এটা নয় সেইটা বিচার জানাচ্ছেন যে দামোদর সমিমোর গণে নিরপেক্ষ আমার গণের মধ্যে কেউ নেই তখন দামোদর বলেছিলেন আমি আমি কে হই যে তোমাকে উপদেশ করব তুমি রাজা কে রাজা তোমাকে পরম ভালোবাসে পরম স্নেহ করে আর তুমিও স্নেহবশ আজকে না কাল কালকে ঠিক দেখতে পাবো তুমি রাজাকে কৃপা করবে দর্শন দেবে আমি কে হই যে তোমাকে আদেশ করবো রাজ দর্শন করো মহাপ্রভু বলেছেন তোমরা আমি শুনবো না যদি দামোদর বলে তাহলে আমি রাজার সঙ্গে দেখা করবো তখন দামোদর এই মন্তব্য করেছিলেন এতে আমাদের ভাববার কারণ নাই যে দামোদর গো স্বামী মধ্যে দোষ খুঁজে পেয়েছে যেরকম রামচন্দ্র পুরী মহাপ্রভুর মধ্যে দোষ খুঁজে পেয়েছেন আমাদের কিন্তু এই দামোদর দামোদর গোসাই তিনি কিন্তু মহাপ্রভুদের এরকম দোষ দেখেন একজনের বিচারটা হলো মহাপবুর প্রচন্ড স্নেহ মহাপ্রভু যেন অকল্যাণ না হয় মহাপ্রভু যেন না করে সর্বজগতের মঙ্গলের রহস্যটা এর মধ্যে লুকিয়ে রয়েছে আর আরেকজনের বিচারের মধ্যে রয়েছে নিজেকে বড় করে জাহির করার প্রশ্ন কে রামচন্দ্রপুরি রামচন্দ্রপুর পণ্ডিত আজ আমার এই দয়াল প্রভুকে যদি কেউ মিথ্যে বদনাম দেয় তাহলে তো কেলেঙ্কারী হয়ে যাবে জগৎবাসীর অকল্যাণ হবে সেই জন্য তিনি ব্যতীব্রস্ত এই কথাটা বলেছিলেন মহাপ্রভু তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি যিনি শ্রী চৈতন্যদেব নবদ্বীপে পাঠিয়ে দিয়েছেন কিন্তু বিচারটা তা নয় তিনি মহাপ্রভু তার উপর সন্তুষ্ট হয়েছিলেন এবং সন্তুষ্ট হয়েছিলেন আমরা কি করে বুঝলাম সন্তুষ্ট হয়েছিলেন বলেই তাকে মহাপুরুষ সেবা দিয়ে পাঠিয়ে দিলেন কোথায় অপ্রাকৃত যশিত অপ্রাকৃত স্ত্রী কে সচিমা এবং বিষ্ণুপ্রিয়া শচিমা বিষ্ণুপ্রিয়া প্রাকৃত নয় যশা কথাটা রো ভোগ্য বুদ্ধি থেকে আমি কালকে কিছু আলোচনা করব অল্প অল্প জাতীয় জগতের লোক কিছু বুঝতে পারে সেখানে বলছেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আমরা জানি কি অসস্তঙ্গ কাকে বলে কেমন ভাবে হয় এইসবগুলো দিনের পর দিন আমাদের গুরু বৈষ্ণবের শ্রীমুখে করতে হবে আমরা আমাদের আচরণশীল হচ্ছে আর কোন জায়গায় না পারে উল্টো দিকে যাচ্ছি এইসব কথাগুলো বোঝা যায় সেখানে দামোদর গোসাইন সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তার অপ্রাকৃত যশিত মা সচিমা এবং বিষ্ণুপ্রিয়া দেবীদের সেবা দেওয়ার জন্য তাকে পাঠিয়ে দিয়েছেন যে তার মতো কেউ নেই এরকম আশ্চর্য যে আমাকেও সাবধান করে সেই জন্য তিনি বুঝতে পেরে যোগ্যতা তাকে অপ্রাকৃত জগতের বৈকুণ্ঠ জগতের তাদের জন্য তিনি তাদেরকে তাকে তাদের তাকে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে এবং অন্তিম সময় পর্যন্ত আমরা খবর পাই দামোদর পণ্ডিত সেখানে সেবায় ছিলেন দামোদর পন্ডিত অন্তিম সময় পর্যন্ত সেখানে সেবায় ছিলেন অন্তিম সময় পর্যন্ত আশ্চর্য ব্যাপার শ্রী চৈতন্য মহাপ্রভুর এইসব আচরণগুলোতে আমরা দেখতে পাই আমাদের অনেক সময় বিচারে ভুল হয়ে যায় আমরা দেখলাম যে চৈতন্য মহাপ্রভু যখন ওই যে চটৎ পর্বতের দিকে দৌড়াচ্ছিলেন যে গীত গীতগোবিন্দের একটা গান শুনে গীত গোবিন্দের একটা সঙ্গীত শুনেছেন সেই সঙ্গীত শুনে মহাপ্রভুর রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন তার যে বিকারগুলো এগুলো আশ্চর্য কোনদিন দিন অদৃষ্টপূর্ব অশ্রুত পূর্ব কোনোদিন কেউ কোনো শোনেনি কোনোদিন কেউ কোনো দেখেনি কোনোদিন না সেখানে তিনি যখন দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে যখন আর তখন পেছনে দৌড়াচ্ছেন কে গোবিন্দ গোবিন্দ দৌড়াতে দৌড়াতে মহাপ্রভুর সঙ্গে পাচ্ছেন না পেছন থেকে চিৎকার করছেন যে প্রভু স্ত্রী গাই স্ত্রী গাইছে স্ত্রী গাইছে ইত্যাদি চিৎকার করলে স্ত্রী গায়ে এই কথাটা যেই কানে এলো সঙ্গে সঙ্গে মহাপুর থেমে গেলেন এবং সেই সময়তে এমন একটা অবস্থা হলো কখনো বলছেন স্বাস্থ্যকার বলছেন কৃষ্ণদাস কবি কখনো বায়ু বেগে দৌড়াচ্ছে যেন হচ্ছে বায়ু দৌড়াচ্ছে আমার দেখা গেল যেই এই কথা শুনলেন তখন যেন মনে হল একটা স্তম্ভ যেমন নড়াচড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে গেল পাগুলো নড়ছে না ভারী হয়ে গেল এক জায়গায় শুনে দাঁড়িয়ে পড়লেন এবং গোবিন্দকে বললেন গোবিন্দ তুমি জীবন স্ত্রী পরশ হইত মরণ সেখানে বিচার মহাপ্রভুত বৃন্দাবনে বিচরণ করেন তিনি কৃষ্ণ নিয়ে তিনি কৃষ্ণ অন্বেষণ করবার জন্য ওই ভাব প্রকট করেছেন সেখানে তিনি যখন দৌড়ে যাচ্ছেন শব্দ এবং শব্দি শব্দ অপ্রাগিত শব্দ এবং শব্দি শব্দ যাকে নির্ণয় করে সেগুলো অভিন্ন এগুলো অভিন্ন কিন্তু প্রাকৃতিক জগতের যেমন শব্দ এবং শব্দি আলাদা যেমন কেউ যদি বলে ঘোড়া ঘোড়া বলবার সঙ্গে সঙ্গে ঘোড়া শব্দটার উপর আমি উঠতে পারবো না ঘোড়া যদি শব্দটাকে উচ্চারণ করে ঘোড়া শব্দটাও শুনলাম তাতে আমার কিছু লাভ হবে না অন্ন ভাতের কথা শুনলাম কিন্তু অন্ন যতক্ষণ আপনি না আনছেন আমার সামনে যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ আমার পেট ভরবে না লাভ হলো না কিন্তু সেই জন্য ঘোড়া এবং ঘোড়া শব্দটা দুটো এক নয় কিন্তু অপ্রাকৃত জগতের যে শব্দব্রহ্ম সেগুলো যখন আলোচনা হবে তখন কিন্তু এই বুদ্ধি দুর্বুদ্ধি আপনাদের না থাকে তখন জানতে হবে যে এই অপরাগত শব্দ ব্রহ্ম এবং এই যে যাকে নির্ণয় করছে অপ্রাজিত শব্দ ব্রহ্ম এই দুটো কিন্তু অভিন্ন যেমন পরমপুজ মাধবদ সিং মহারাজ আসামে একবার ঘটনা ঘটেছিল ওই ঘটনা আমি বলবো না আক্রমণ করেছিল ভক্তদের তাকে যখন খবর পাঠানো হয়েছিল যে আপনার প্রচারকগণকে এরম পিটিয়েছে সবাই মিলে তারা সব হসপিটালে মহারাজ কিচ্ছু বলেন কৃষ্ণ উপস্থিত ছিল এই যে অপ্রাকৃতিক জগতে যে সমস্ত শব্দগুলো অপ্রাকৃতির জগতে সাধুগুরু বৈষ্ণব উচ্চারণ করেন ভাগবত কথা আদি সেগুলো প্রাকৃতিক শব্দ নয় একটু সমন করলে বুঝতে পারবেন এগুলো সাধারণ শব্দ নয় বোঝা যাচ্ছে সেখানে মহাপ্রভু যখন দৌরাচ্ছেন সেখানে এই নিষেধ করা হলো মহাপ্রভু থেমে গেলেন কিন্তু আবার ওই মহাপ্রভু আমরা দেখলাম বিচার দেখলাম যখন জগন্নাথ মন্দিরেতে তিনি যখন জগন্নাথ দর্শন করছেন সেই দর্শনের সময় জগন্নাথে এত লোক ছিল জগন্নাথ মন্দিরে সেখানে লোকের লোকার সেই অবস্থায় একটা মহাপ্রভুর কাঁদে কাঁদেতে পা দিয়ে উঠে গরুস্তম্ভকে ধরে জগন্নাথ দর্শন করছেন সেই দর্শন করছেন সেটা অনেকে খেয়াল করেনি সবাই জগন্নাথের দিকে জগন্নাথের দর্শনে সবার তনুমন সব বিবর হয়ে রয়েছে সেই সময়তে আমাদের গোবিন্দ স্বর্গ সেগুলো দেখে পেলেছে দেখে চিৎকার করে সে তাকে নাবাতেই যাচ্ছেন মহাপৌ সঙ্গে সঙ্গে বললেন যে এই আদিবাসা মহিলারে না কর বর্জন করুক যথেষ্ট ইয়ার জগদ্নাথ দর্শন মহাপৌর বিচারটা দেখুন মহাপভু বললেন এই আদিবাসা মহিলাকে বর্জন করু না নামিও না ও জগন্নাথ দর্শন করছে মন খুলেও জগন্নাথ দর্শন করুক এর মতো আমার জগন্নাথ দর্শনের আমার কবে হবে কথা এর আরতিনাথ দর্শনের আরতি মহাপ্রভু এখানে বললেন তাহলে আমরা যশীর দর্শন বা স্ত্রী দর্শন নিষেধ এইসব বিচারের দ্বারা আমরা কি বুঝতে পারবো এইসব বিচারের দ্বারা আমরা কি বুঝবো সেগুলো গৌরী মঠেতে এক ব্যক্তি এইসব বিচারের কিছু কিছু শুনেছিলেন তার বিচারটা তিনি বুঝতে পারেননি সেই ব্রহ্মচারী যখন ভিক্ষা আনতে গেছে ভিক্ষা আনতে গেলে ভিক্ষা কে দেয় মাধুগরি ভিক্ষা আদি কে দেয় মায়েরাই তো দেয় ভিক্ষা তো অন্য কেউ থাকে না এখন সেই ভিক্ষা করতে গিয়ে যখন ভিক্ষা দিচ্ছেন সেই ব্রহ্মচারী এরকম না তাকিয়ে এরকম ব্যাগটাকে খুলে দিয়েছেন এরকম তাকাবেন এই খবরটা ওপর যখন পেলেন তখন বললেন এ এতো কিছু বিচার বোঝেনি পরবর্তীকালে দেখে গেল এর অধপতন হয়েছিল যে বস্তুতে আপনার ভোগ বুদ্ধি থাকে তখন তার দুর্বলতা থাকবে সেই দুর্বলতা নিয়ে যখন সে দর্শন করবে তখন তার যশীর দর্শন হবে তখন সেই বিচারটা স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ কোন স্ত্রী ব্যক্তি যদি কোন ব্রহ্মচারী সন্ন্যাসী কোন পুরুষ ব্যক্তিকে ওই যশিত ভোগ ভোগ বুদ্ধি নিয়ে যদি দর্শন করেন তারও কিন্তু যশিত সঙ্গ হয়ে যাবে ওই জায়গায় কি বললাম তারও যশীর সংগ্রহ হয়ে যাবে এই বিচারগুলো অত্যন্ত উন্নত এবং এগুলো না বুঝলে পরে আমাদের বিপদ হবে সেখানে বলা হচ্ছে যে যে বস্তুগুলোর প্রতি আমাদের স্বাভাবিকভাবে আকর্ষণ সেই বস্তুগুলোকে দেখবার জন্য আমাদের ব্যস্ত হয়ে পড়ি সেই বস্তুগুলোকে প্রাপ্তির জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি ওগুলো না পেলে পরে আমাদের হৃদয় আঞ্চান করে কখনো টেকে না হৃদয় সেই অশান্ত হৃদয় নিয়ে কখনো হরিভন হয় না আবার বিচারদের শাস্ত্রে বলছেন চৈতন্যীতে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণ ভক্তের মধ্যে কোনো কামনা বাসনা নাই তাই জন্য সে শান্ত তাই জন্য তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই জন্যই কৃষ্ণদাস কবিধার গোস্বামী একটা কৃষ্ণ ভক্ত কিরকম পর্যায়ে রয়েছে এটা যদি কেউ না বুঝে তাহলে সেই কৃষ্ণ ভক্তকে নিয়ে গুরুকে নিয়ে বৈষ্ণবকে নিয়ে খেলা করবে এবং তার জন্য যে কনসিকুয়েন্ট তার ফল হবে সেটা ভয়াবহ আগুন জ্বলে যাবে যদি সে বুঝতে না পারে গুরু বৈষ্ণবকে তার জন্য যে ফল হবে সেটা বিবৎস ফল সেটা সামলানো যাবে না সেই জন্য বলছেন এখানে যশিত সঙ্গ ত্যাগ এইসব বিচারগুলো সেখানে বলতে গিয়ে বলছেন যে এই এইসব অনেক বিচার আছে আমাদের প্রভুপাদ বলছেন যে গৌরীয়গণ গৌরীয়গণের যারা গৌরীয় ভজনে থাকবেন যারা প্রচারে যাবেন তারা যতক্ষণ পর্যন্ত আকার দর্শনে ব্যস্ত থাকবেন তাদের পক্ষে প্রচারে যাওয়া উচিত নয় প্রচারে গেলে তারা কিন্তু সেখানে বিভৎস কাণ্ড করবে ভালো হবে তালে স্ত্রী ব্যক্তির পুরুষ দর্শনের বিচারটা বলা হল আর ভোগ্য বুদ্ধি নিয়ে যে কোনো বস্তু দর্শন করা হোক সেটা বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণ মহিমাটা কোন জায়গায় সেটা বলবার জন্য শ্রী কৃষ্ণদাস গোবীর গোস্বামী সুন্দরভাবে বলছেন যে তার মধ্যে স্থাবরে জঙ্গমে বিভেদ জঙ্গমে তীর জল স্তরচর বিভেদ मध्य मानुष्य जी अति अल्पतर होन तार मध्य मानुष्य जी अति अल्पतर तारे की म्लेच्छ बुद्ध पुलिंद सबरो मध्य कि बोल अर्धे वेद मुखे माने बेद निषिद्ध कर्म करें धर्म नहीं करे। ধর্মনিষ্ঠ মধ্যে বহুত কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে এক হয় নির্মল কৃষ্ণ ভক্ত তাহলে এবার বুঝতে পারলেন কৃষ্ণ ভক্তের পজিশনটা জগতে মুহু মুহু মুড়িমূর্খির মতো আমরা কৃষ্ণ ভক্ত দেখতে পাচ্ছি তিলকমালা করলে তা নয়ৌপদের বিচারগুলো দিগন্তকারী এগুলো শুনলেই শুনলে চলে আসবে বৌবাদ বলছেন এক ভক্ত সে মন্দিরেতে পূজা করে অত্যন্ত তার ভালো দর্শন তার রকম প্রাকৃত দর্শন চলে গেছে অনেকটা কিন্তু বৌবাদ বলছেন সে মন্দিরেতে যাচ্ছে মন্দিরেতে কি যখন তাকে জিজ্ঞাসা করলো আপনি কি পূজা করেছেন আজকে বলে কেন মন্দিরেতে রাধা রাধাকৃষ্ণ বিগ্রহ আছে কৃষ্ণ পূজা করেছেন বৌপা জিজ্ঞাসা করছেন উনি মন্দিরেতে গেলেন কি পূজা করলেন তার হৃদয়টা বহুপা জানেন ওই জন্যই প্রশ্ন করছে। আপনি কি পূজা করলেন কেন রাধা গোবিন্দোবিন্দের বিগ্রহ মন্দিরে আছে সত্য কিন্তু পূজা করতে রাধা গোবিন্দের অর্চনা হল হ্যাঁ হল না হলোনা লক্ষ্মী না কেন হলো সে কিন্তু অনেক শুদ্ধ পর্যায়ে পৌঁছেছে ওই জায়গায় লক্ষ্মী বললাম তা কিন্তু অনেকটা শুদ্ধ পর্যায়ে পৌঁছেছে তথাপি বহুবার বলছেন ওই যে মন্দিরে প্রবেশ করলো মন্দিরের মধ্যে রাধা গোপীনাথ বা রাধাগোবিন্দ বিগ্রহ আছেন সত্য কিন্তু সেবা হয়ে গেল কেন প্রবাদ এই কথা বললেন বলে তার মধ্যে থেকে এখনো ঐশ্বর্য ভাবনা যায় না ঐশ্বর্য মার্গেতে কৃষ্ণ ভজন করা যায় না তাই বলে এই নয় আমি ঐশ্বর্য মার্গ ত্যাগ করে অত্যাচারী সহজিয়াদের মতো আমি সহজিয়া ভজন শুরু করব রূপাঙ্গ অধিকার লাভ হয় ততক্ষণ পর্যন্ত তাকে রাগমার্গের ভজনে প্রবেশ অধিকা হবে সেই জন্য ভজন করতে করতে তাকে অধিকার লাভ করতে হবে যে রক্ত মাংসের ধারণা সেটাকে ছাড়িয়ে বিধি যে সমস্ত নিয়ম আচার আচরণ সেখানে ঐশ্বর্যের যে বিচার আছে ঐশ্বর্য ভাবনা এই ভাবনাগুলো অতিক্রম করে যখন স্বাভাবিকভাবে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের জন্য আমার ভালোবাসা ভেতর থেকে অপূর্বভাবে উৎসাহিত হবে পাগলের মতো হয়ে যাবে তার ভজনে সেটা ছিল রূপক বা বিচার দেখিয়েছেন রসামৃত সেন্দুদে ই সেটা বলছেন তিনি ইষ্টে সারসিকী রাগা পরমহাবিষ্ট হবে ইে সারসিকী রাগা পরমা বিশ্চ ভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সোজা বাংলা ভাষা সেটা কি কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে কৃষ্ণের স্বাভাবিকই প্রতি স্পৃতি কৃষ্ণপতি এই কৃষ্ণের স্বাভাবিকই প্রীতি বোঝবাসীপতি বোজবাসী স্বাভাবিক স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপতি এই যে স্বাভাবিকই কথাটা এটা ছিল পরমস গুরুশীরা ভক্তিপ্রমিক মহারাজের মুখে বারবার এই কথাগুলো সাবধান মানে শুনতাম বাবা স্বাভাবিকই কথাটা স্বাভাবিকই কথাটা সাধারণ ভেবো না স্বাভাবিকই মানে জড়জগত উদাহরণ দেয়া যাবে না তথাপি যদি জড়জগতের উদাহরণ তোমরা চাও তাহলে কিরকম বলছেন একটা বা সন্তানের জন্য মায়ের যে স্বাভাবিকই পিথি পাগল হয়ে যায় যেগুলো ডাইনি মা ওর কথা বলছেন আদর্শ জড় জগতের যত দার্শনিক আছে তারা বলছেন জড়োজগতের যে স্নেহ তার আইডিয়ালজি আইডিয়ালিটি আদর্শতা সবচেয়ে শ্রেষ্ঠ কাকে বলে জড়দার্শনিক জ্ঞান বলছেন সেখানে মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি এর মধ্যে অনেকটা পরিমাণে বিশুদ্ধ ভাব দেখা যায় পুরোপুরি নয় কিন্তু পুরোপুরি হয় না বৌপাতের বিচারগুলো শুনলে পাগল হয়ে যাবে পৌপাক বলছেন জড় যদি দেখা যায় কোন স্ত্রী কোনো পুরুষকে ভালোবাসেন সেই ভালোবাসাটা এমন পর্যায়ে গেছে সেটা মানে কল্পনা করা যায় না বিচারটা শুনবেন বলছেন প্রহুপার বলছেন যেমন লাইলা মজুর লাইলা এবং মজুর ভালোবাসা জিম ডেলা আমরা ইংরেজি মহাভারতের অন্যান্য কথা পড়েছি সেই সব ভালোবাসাগুলোর যে আইডিয়াল এক্সাম্পল জগতের লোক তুলে ধরে বহুবার বলছেন মধ্যে যত বেশি আদর্শই থাকুক না কেন সেই ভালোবাসার মধ্যে নুনধিক নুনাধিক মানে মধিক অ যে কুমার সম্ভব কালিদাসের যে যক্ষের যে ছেলে সেই যে তার যে ভালোবাসা যাকে তার স্ত্রীকে সেই যে সেখানে যে ভালোবাসাটা যাকে ভালোবাসেন তিনি পেতে চান তার প্রতি ভালোবাসা সেটা উদাহরণ দিচ্ছেন কালিদাস কিভাবে তিনি ভালোবাসা যখন উচ্চ পর্যায়ে যখন যায় তখন অচেতন বস্তিতে চেতনের অধিষ্ঠান কল্পনা করে লক্ষ আশ্চর্য ব্যাপারের সেখানে বলছেন যে এই যে সেখানে তাকে বলা হচ্ছে যে বৌপাক বলছেন যে এই যে ভালোবাসা দেখা যায় জড় জগতের অত্যন্ত উচ্চ পর্যায়ে জড় জগতের বলছে ভালোবাসা আর উচ্চ পর্যায়ে হয় না তথাপি বৌপাত বলছেন জড় ক্ষেত্রে যত ভালোবাসাই হোক যত উচ্চ আদর্শ হোক সেই ভালোবাসা জেনে রাখবেন নুনধিক মোর আর লেস তার মধ্যে নুনধিক ব্যবীচার প্রসঙ্গ থাকবে কেন যতক্ষণ পর্যন্ত কৃষ্ণকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ভালোবাসার মধ্যে আমরা কখনোই পূর্ণ বা খুঁজে পেতে পারি না কৃষ্ণই হচ্ছে পূর্ণ বস্তু কৃষ্ণের সঙ্গেই বারোটা রস পাঁচটা মুখ্য রস এবং সাতটা গৌণ রস একমাত্র আছেন কৃষ্ণ আর কৃষ্ণের থেকে যত অবতার এসছেন যা কিছু এসছেন তাদের কারোর সঙ্গেই এই বারোটা রস আদান প্রদান করা যাবে না কৃষ্ণ হচ্ছে ইটস কমপ্লিট পরিপূর্ণতম কৃষ্ণের সঙ্গেই এই বারোটা রসের আদান প্রদান সম্ভব হবে আর কারোর সঙ্গে বারোটা রস আদান প্রদান করা যাবে না সেই জন্য কৃষ্ণকে বলে পূর্ণতম রসময় বস্তু ছাড়া আমরা কল্পনা করতে পারি না সেই জন্য সেখানে বলা হচ্ছে যে জড়ো জগতের আমরা ভালোবাসার উদাহরণ দিই কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেটা বলতে যাইছেন সে অনেক গভীর রহস্য সেখানে গুরু ভাগবন্ধু বলছেন স্বাভাবিক ভালোবাসা চারটি কামি কথা মনে করো না ওদের হৃদয়টা পাগল হয়ে যাচ্ছে কৃষ্ণের জন্য কৃষ্ণকে না দেখলে তারা উথাল পাতাল করছে মরে যাবে এটা যে কি ধরনের কথা এই জন্য যে বজবাসীগণের যে রাগমার্গের ভক্তি রাগমার্গ ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না কথাটা সত্য তাই বলে আমার উচ্চ অধিকার প্রাপ্তির জন্য ব্যবচার আরম্ভ করব অত্যাচার সেটা করা যাবে না সেই জন্য ভক্তিভাব বলছেন রাগমার্গের ভজন তো অবশ্যই করতে হবে কিন্তু আস্তে আস্তে অধিকার এলে পরে এগোতে হবে আর যারা ভজন করবেন তারা নিজেদের মধ্যে শুনতে শুনতে করতে করতে অনর্গল চিন্তা করবেন আমার মধ্যে কি কি অনর্থ রয়ে গেছে অনর্থ থাকাকালীন অবস্থায় ব্রহ্মচর্য বা সন্ন্যাস কোনোটাই পালন করা যাবে না অনর্থগ্রস্ত অবস্থায় কখনোই ভজন করা যায় না হয় সেই আপনাদের আমি কথা বলতে বাধ্য হচ্ছি রূপে অনর্থ না গেলেও যদি তেজিয়ান গুরু বৈষ্ণবের থাকেন আপনার মধ্যে যেসব অনর্থ গুলো আছে ওই গুরু বৈষ্ণবের করতে করতে বাস্তব হরি কথা শুনতে শুনতে আপনার মধ্যে অনর্থ অনর্থ চলে যাবে অনর্থ চলে গেলে আপনি নির্মল হবেন তখন আপনার পক্ষে বাস্তব হরিভজন শুরু হবে অনর্থগ্রস্ত অবস্থায় কখনই কৃষ্ণ ভজন হয় না কৃষ্ণ ভজন তো জরুরি নারায়ণ ভজন হয় না নারায়ণে অর্থাৎ কৃষ্ণের কোন অবতার অবতারে অনর্থগ্রস্ত অবস্থায় ভজন হয় না সেই সেখানে এই কথাগুলো আমাদের সাবধান হতে হবে সেখানে বলছেন ইষ্টে সারসিকী রাগাহা পরমাষ্ট হবে ইষ্ট বস্তু যদি হয় কৃষ্ণ বললে ভালো হবে না ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি আপনার ইষ্টবস্তু হয় ইষ্টে সারসিকী রাগা সারসিক ভাব সারসিক মানে ভেতর একটা রসে পরিপূর্ণ হয়ে গেছে এবার রস কাকে বলে এইসব ব্যাখ্যা করতে ধরে অনেক কথা বলতে হবে আপনারা রস মানে রসগোল্লার রস জানেন কাটালে রস জানেন আমের রস জানেন কিন্তু অপরাধিত জগতের রসের কথা আপনারা কোনোদিনই করবেন আমি কিন্তু বেশিরভাগই না একশো ভাগে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট তারা রসের কথা রস কাকে বলে এটা বোঝেননি ভক্তিবিন ঠাকুর ভজন করতে পেরে জোর করে রসের কাছে প্রার্থনা করছেন রসের কাছে পার্থ হে রস হে রস আমাকে কৃপা করুন আপনি ই আবার কি কথা রসকে রসের কাছে তিনি হে রস দয়া করে আমাকে কৃপা করুন তার মানে রস একটা পার্সনি বোঝে গেলাম রসকে রসের একটা মূর্তি আছে রসের যদি মূর্তি না থাকে তাহলে ভক্তিম ঠাকুর আন্দাজে তো বললেন ভক্তিম ঠাকুর রসের মূর্তি ঢেকে দেখেছেন রসের একটা মূর্তি আছে সেই রসের চরণে ভক্তিম ঠাকুর প্রার্থনা করেছেন হে রস हमें दया कृपा कर जी एगर आरोप चोते पेतन ना सूरदास जी ये छड़ी माया छड़ी ममता छड़ी जगजन जाल बोले जयर धर्म पाल বলে যায় গুরুধার গোপা এটা আমাদের শুদ্ধ কীর্তনেতে আবার সুন্দরভাবে বলেছেন যে এই জগতের যে জঞ্জাল এই সংখ গুলোকে ত্যাগ করা এইগুলো কথা আমাদের কীর্তনে তো ভক্তিম ঠাকুর জানিয়েছেন নরতম ঠাকুর জানেছেন যে এই জগতের জঞ্জালগুলোকে ত্যাগ করার কথা জগতের জঞ্জালটা কি না এই জগতের যে অভিমানটা এটা হচ্ছে জঞ্জালের মূল জগতের জঞ্জালটা কোনটা এই অভিমানটা রূপকোষী পাদের ব্যাখ্যা আসবো তারপর আমরা আমাদের গৌরী মঠের উদ্দেশ্য কি এটা আমরা আলোচনা করব করবো সুন্দরভাবে কি হতে যায় আমরা বড় একটা হনুমান হতে চাই না মোটা একটা মুখটা কালো হয়ে যে পুরে দেখতে ভালো বেশ বাঁদরের যে মধ্যে আমরা সেই হনুমান হতে চাই না আমাদের উদ্দেশ্য কি এই যে এত কষ্ট করে ভজন করার চেষ্টা করছেন সবাই তাদের উদ্দেশ্যটা তার আগে আমি ভক্তিপ্রিয় ঠাকুর যে রসের ডেফিনেশন দিয়েছেন সেটা ছিল কি বলেছেন সেটা শিল রূপকথায় বলব কোনোদিন ব্যাখ্যা করব যখন দীর্ঘকাল সময় এইসব ব্যাখ্যা হবে অল্প সময় হয় না শিল রূপকোস্বীপাদ বলেছেন ব্যতীত ভাবনার অর্থ ব্যথিত ভাবনা ভাবনার অর্থ যমৎকার ভার ভূ আশ্চর্য কথা কথা বলছেন ব্যতীত ভাবনা বত ব্যতীত ভাবনা বর্ত যে ভাবনার যে ভাবনার ছায়াপথে যে ভাবনার চিন্তা ভাবনার ছায়াপথে আপনি বিচরণ করছেন সেই ছায়াপথে বিচরণ করলে হবে না যে কথাটা বোঝবার জন্য আমি এখানে আগে হয়তো ব্যাখ্যা করেছিলাম যখন নন্দনন্দন কৃষ্ণকে দেখবার জন্য বজবাসীরা কুরুক্ষেত্রে পৌঁছেছিলেন কুরুক্ষেত্রে পৌঁছেছিলেন কুরুক্ষেত্রে যখন মিলন হচ্ছে রাধারানীর সঙ্গে সেই সময়তে যে অবস্থাটা উৎপত্তি হয়েছিল কৃষ্ণকে কুরুক্ষেত্রের সময় দেখার সময় সেখানে রাধারানী বলেছিলেন কৃষ্ণকে যে আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনি এক করি মানি তাহা যদি তোমার চরণ করা দয় তবে তোমার পূর্ণ কিবা কথা বলেছেন কে হয়ে রাধারান এইসব কথা আমি পুরুষোত্তম ধামেতে রথযাত্রার সময় ব্যাখ্যা করেছিলাম এইসব কথা আলোচনা হয়েছিল সেখানে বলছেন যে এই যে রাধারানী বলছেন এই কথাটার উৎস কি রাধারানী বলছেন অন্য লোক যে চিন্তা ভাবনা করে সেই চিন্তাভাবনার মধ্যে চিন্তনীয় বস্তু আর তার হৃদয়ের যে ভাবনাটা সেই চিন্তনীয় বস্তুর প্রতি যায় কিন্তু তারা এই জড় জগতের চিন্তা ব্যস্ত থাকে তার মনে মনে বিচার করছে আবার অন্য অন্য চিন্তা করছে মনে চিন্তা করছে তার ভাবনার মধ্যে ভেজাল আছে কিন্তু রাধানিনী বলছেন বিশ্বাস করো অন্যের হৃদয় মন অর্থাৎ হৃদয়ের মধ্যে যা আছে সেটা মনের মধ্যে উত্থিত হয় হৃদয় যা আছে সেটি তো মনে উত্থিত হবে দাদা নেই বলছেন আনের হৃদয় মন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন অন্য লোকের হৃদয় আর মনের মধ্যে হৃদয় যা আছে মনে এই সব কথাগুলি আসে উত্থিত হয় কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো তুমি আমার যে হৃদয়টা এই আমার হৃদয়টা এই হৃদয়টা জুড়ে বৃন্দাবন রয়েছে আমার হৃদয়টা আমার হৃদয়টা জুড়ে বৃন্দাবন রয়েছে সেখানে অন্য কোনো বস্তু নাই বৃন্দাবনার মন আর বৃন্দাবন পার্থক্য নেই আমার মনে যা আছে মনটা জুড়ে পুরো বৃন্দাবন বিরাজ করছে মনে মনে এক করিমা বৃন্দাবনই আমার হৃদয়ের মধ্যে রয়েছে এইখানে তুমি যদি তোমার চরণ উদ্য হৃদয় কর তবে তোমার পূর্ণ কৃপা হয়েছে বলে আমি মনে করি এইভাবে আত্মনাথ করেছি করেছেন সখী প্রিয় হখী কুরুক্ষেত্র মিলিত ততাহম সদিদম ইত্যাদি শ্লোকের আলোচনা করেছেন কিছুদিন আগে সেখানে তাহলে দেখা গেল ব্যতিত ভাবনা বত্ন মানে ভাবনা চিন্তা আপনাদের জড় চিন্তা জড় বস্তু জড় বস্তু জড়ো ব্যক্তির হৃদয়তে জড়বস্তুই আছে আমি অনেক বিজ্ঞান ভিত্তিক কলা আলোচনা করতে চাই কিন্তু বোঝবার মতো ব্যক্তি চাই অনেককে বলা হল যে আপনারা চোখ বুঝুন আপনারা চোখটাকে বন্ধ করুন চোখটাকে বন্ধ করলে সেখানে যদি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় জড়ো ব্যক্তি জড়োজগতে ভজনের ব্যক্তি নয় সেই জড়োজগতের ব্যক্তিকে যদি বলা হয় চোখ বুঝুন সেই চোখ বুঝে যদি ধ্যান করার অভিনয় করে সেখানে তার ধ্যান হবে না ইষ্টবস্তি ধ্যান হবে কি হবে না কারণ সেই চোখটা বুঝলেও সেই মনের মধ্যে জড় জগতের জড়জগতের যত বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলো সব তারের মনের মধ্যে জেগে উঠবে বোঝা গেল কী বললাম সে যতই চিন্তা করুক আমি কৃষ্ণের চিন্তা করব কিন্তু কৃষ্ণের চিন্তা করতে পারবে না সেই যখনই চিন্তা করবে সেই চিন্তার মধ্যে তার জড় জগতের যত বিষয় আছে সেটা সেই চোখ সে তার যেটা সে চোখ চেয়ে চোখে যত বস্তু সে দেখে যাদের সঙ্গে যে দর্শন করে যাদের সঙ্গে কথা বলে মেলে তাদের সবকিছু ওই মনের মধ্যে যেগুলো জড় জগৎ জড় জগতে তার যে অভিজ্ঞতা আছে সেই বিষয়গুলো তার মনের মধ্যে ভেসে উঠছে এর বাইরে সে যেতে পারছেন কিন্তু কিরকম ভক্তিনাথ ঠাকুরের এটা বলছে উত্তারণ দিয়ে ভক্তম ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যেমন আকাশটা দেখছেন আকাশ এই যে আকাশটা দেখছেন এই আকাশের মধ্যে যত গ্রহ তারা নক্ষত্র যত আছেন এমনকি এই যে পৃথিবীটা আছে সব এই আকাশের মধ্যে ভাসছে আকাশের মধ্যে ভাসছে কিনা আকাশের মধ্যে ভাসছে যত কিছু জড়ত কিছু জড় জগতে যত আমাদের আকাশে যত বস্তু দেখছি গ্রহ তারা নক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু আছে সবকিছু আকাশ হতে ভাসছে আকাশেই ভাসছে তো তাহলে তাহলে তাহলে আকাশটা জগতের যত বস্তুগুলোকে আকাশ হলো আকাশ হলো কি এই জড় জগতের যত বস্তুগুলোকে আছে আকাশে সাসপেন্ডেড রেখেছে আকাশের মধ্যে সব রয়েছে আকাশ ছাড়া নেই সেরকম এই মনটাকে বলা হচ্ছে মনের মধ্যে যত জগতের বস্তুর সঙ্গে আপনার জন্ম জগতে যত বস্তুর সঙ্গে আপনার পরিচয় হয়েছে যেগুলোর প্রতি আপনার আকর্ষণ আছে বা বিকর্ষণ আছে জড়ো জগতে যেসব বস্তুগুলোর প্রতি আমাদের আকর্ষণ বিকর্ষণ থাকে সেই সব বিষয়গুলো সেই সব চিন্তাগুলো আমার মনের মধ্যে থাকে মনের মধ্যে কখনো বিশুদ্ধ চিন্তা থাকেন বৃন্দাবনের চিন্তা ভগবানের চিন্তা থাকেন থাকি কি কখনো থাকতে পারেন তাহলে জড় ব্যক্তি যিনি সেই বিশুদ্ধ অবস্থায় উন্নীত হননি তার চিন্তার মধ্যে আসতে কিন্তু সেখানে বলছেন রূপগোষ্ঠী বা সুন্দরভাবে ব্যাখ্যা করছেন ব্যতীত ভাবনা বতম ব্যতিত ভাবনা বত্ম যশ চমৎকার ভারভূ হৃদি সত্য জলে বারম শব্দতে সব অসহা যখন আপনার এই মন এই যে মন আপনার এই যে চেতনা চিন্তা এই মন যখন এই ভাবনার যে পথ যে জগতের ভাবনার যে পথ বর্তমানে অতিক্রম করে ট্রানসেন্ট করে ট্রানসেন্ট মানে কাটিয়ে উঠে যখন একদম অপ্রাকৃত জগতের দিকে চলে যাচ্ছে সেই সময় হৃদয়েতে হৃদী সত্য জলে বারণ হৃদয়টা কি হবে হৃদয়টা সত্যজ্জ্বল শত উজ্জ্বল শত আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমাদের মধ্যে যদি কেউ শতগুণে অধিষ্ঠিত হন সেই শতগুণটাকে আমরা প্রশংসা করি বা এনার শতগুণ আছে কিন্তু অপ্রাকৃত জগতে এই শতগুণ থাকলেও হবে না অপ্রাকৃতিক জগতে আমরা জানি অপ্রাকৃত জগতে কেউ যদি কোনো ব্যক্তি শতগুণে অধিষ্ঠিত হন শতগুণে অধিষ্ঠিত হলেও হবেন শতগুণ প্রধান কিন্তু শতগুণে যদি নির্ভেজাল ভাবে পরিপূর্ণরূপে তিনি যে শতগুণে অধিষ্ঠিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে কি হয় না শতগুণে অধিষ্ঠিত হয়ে গেলে তখন তার মধ্যে যে শুদ্ধ শত এটা দেখা দেয় পরিপূর্ণরূপে শত যেটার মধ্যে কোনো তমগুণ রজগুণের গন্ধ পর্যন্ত নাই পরিপূর্ণরূপে শুদ্ধ শত বোঝা গেল কি যখন এই শুদ্ধ ভাবনাটা অর্থাৎ শতগুণটা শুদ্ধ শতগুণ যখন আপনার এন্টায়ার হৃদয় পরিপূর্ণ হৃদয়টাকে গ্রাস করেছে তখন আর কোনো অন্য গুণের কোন স্থান নাই অর্থাৎ প্রাকৃত যে গুণাবলী গুণ সেগুলো অতিক্রম করে আপনি বেরিয়ে গেছেন সেইটাই রূপকোশীপা বলছেন যে ব্যতিত ভাবনা রত্নমৎকার সেই হৃদ সত্যজ্জ্বলে বারম সেই সত্যজ্জ্বল হৃদয়ের ভাবটা শতগুণের সত্যজ্জ্বল ভাব এমন হয়েছে যে চমৎকার এটা বিভিন্ন আশ্চর্য আসা বিভিন্ন অনুভব ভেতরে সেই সময়তে যে ব্যাপারটা হৃদয় অনুভব হয় হৃদ সত্য জলে শব্দতি সেই সময় আপনার সেই সময় আপনার ভগবান এবং ভগবত সংক্রান্ত জন্য যে অনাবির আনন্দ আন ইন্টারাপ্টেড ইংরেজিতে বলে আন ইন্টারপ্টেড অবিচ্ছিন্ন ধারা একটা আনন্দ ভিতরেতে বই যাবে বোঝা গেল কি বললাম সেই যে আনন্দটা বয়ে যাবে সেটাকে সেটাকেই বলা হচ্ছে রস বোঝা গেল কি বললাম এটা প্রাকৃত রস নয় আমাদের স্বাস্থ্যকর বলছেন জগতে যদি রস না থাকতো তাহলে কোনো ব্যক্তি বাঁচবার চেষ্টা করতো না বোঝা গেল কি বল কোনো প্রাণী এমনকি পশু পাখি সাপ বিছে জগতের যদি কোনো রস না থাকতো তাহলে কেউ বাঁচবার ইচ্ছা করতো না উপনিষদে এইসব অনেক শ্লোক আছে অর্থাৎ যত জগতের ব্যক্তি আছেন পশু পশুপক্ষী যত আছেন সবাই জড়জগতের কিছু না কিছু রস অনুভব করছেন জানতে বা অজানতে এই রসটা অনুভব করছেন বলে সেখানে একটা আনন্দ পাচ্ছেন সেই আনন্দটা তাদেরকে জীবনীর খোরাক বেঁচে থাকার জন্য একটা ইচ্ছা তাদেরকে দিচ্ছি বাঁধবার জন্য ফেরে আনছে কেন এই রস অনুভব করব কিন্তু আমি এই যে অপ্রাকৃতিক জগতের যে রসের কথা বললাম এটা জড়ো জগতের যে রস আপনারা অনুভব করেছেন এতকাল বেঁচে রয়েছে এই জড়ো রস অনুভব করে সেই রসের কথা অপ্রাকৃত জগতে বলা হচ্ছে সেই রসের ভাবনা অতিক্রম করে যখন অপ্রাকৃত শতগুণিতে হৃদয় ভাস্কর হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে সেই সময় যে একটা আনন্দময় একটা বিষয় অনুভব হৃদয় খেলে যাবে সেটাকে বলে সেটাকে বলে রস তাহলে বোঝা গেল রস এবার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব অনেক কথা বলবার সুযোগ নেই আমি একটা উদাহরণ দিচ্ছি পুরাণ থেকে যেটা শিরত তুলসীদাস জী যেটা শ্রীমদ তুলসীদাসন দিয়েছিলেন তাহলে বুঝতে পারবেন আমরা অনেক সময় মনে করি আমি অনেক বড় সাধু হয়ে গেছি কিন্তু আমার হৃদয়ের অবচেতন কোণে যে ভোগবাসনা গোপনে লুকিয়ে রয়েছে সেটা একমাত্র গুরুবৈষ্ঠব ধরতে পারে সবাই ধরতে পারে সেই জন্য একটা উদাহরণ দেয়া হচ্ছে যে আমরা জানি নারদমুনির মধ্যে কোনো ভাব কোনো কোনো রকম ভোগের বাসনা নাই আছে কি महाराज करते समय नारद जी महाराज तार भगवान कृपाते भगवान शक्ति भगवान शक्ति गुरु कृपाते সেই মায়া তাকে কিছু করতে পারলো না তিনি জয়যুক্ত হলেন মায়া তাকে কিছু করতে পারলো না অনেক হাব ভাব দেখালো অনেক কিছু করলো কিন্তু মায়া তাকে দাস করতে পারলো না তিনি জয়ী হয়ে গেলে হয়ে গেলেন তিনিশেখর জি অদ্ভুত ভাবে অদ্ভুত ভাবে এইসব তার গ্রন্থতে লিখেছেন হ্যাঁ গ্রন্থতে লিখেছেন অদ্ভুত অদ্ভুত কথা এগুলো আলোচনা প্রসঙ্গে কোনোদিন যদি সুযোগ আলোচনা প্রসঙ্গে আমরা উত্তর করবো হ্যাঁ সেখানে আলোচনা করব। সেখানে আলোচনা করবো আমরা যে মদনও পরিহর তুমি একটা চিন্তা করো শঙ্কর ভগবান তার কাছে কামদেব গেছিল সেই কামদেব নাকি জলে পুরে শেষ হয়ে গেছিল শোনে যে সেই জন্য শঙ্করকে বলা হয় শঙ্কর ভগবান দেবাদিদেবকে বলা হয় কি তিনি হচ্ছে কাম জয়ী তাকেও কিন্তু ভগবান আমরা ভাগবত জয় হঠাৎ সেখানে ভগবান আবির্ভাব হলেন ভগবান আবির্ভাব হয়ে হাসছেন ভগবানের নারদ তুমি বড় ভক্ত হয়েছো কত বড় হলো বলতো দেখো এই মায়া এলো তোমাকে কিছু করতে পারলো না দেখো দেখি কত কিছু কত কত লোক ভেসে বেড়িয়ে গেল ওই মায়াতে হ্যাঁ আর তোমাকে কিছু করতে পারলো না বড় আশ্চর্য তুমি বড় ভক্ত হয়েছে নারদ্জির ভেতরে তো আনন্দ এলে ভেতরে অনুভব হচ্ছে হ্যাঁ সবই আপনার কিবা পা প্রভু সবই আপনার বলছে সবই আপনার কিবা নিজের মধ্যে একটু সামান্য কর্তৃত্ব ভাব নিয়ে আসছে আমি তো করলাম মায়া যা করলাম ভগবান সেটা বুঝতে পারলাম ভগবান বুঝতে পেরে সেখান থেকে অন্তর্ধান করলেন নারদজি বললেন ভগবানোমার কৃপাতে হয়েছে বলেন মুখে ভেতরে একটা ভাব বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কি করলেন ভগবান সেখান থেকে অন্তর্ধান করলেন অন্তর্ধান করার পরে নারদজি দেখছেন যেখানে সে মানে টেকা যায় না দেখলে বল নারদ দেখি বলে আর কি করতে গেলে বাবা বলে ভালো করে দেখছেন নিরীক্ষণ করছেন করতে করতে তার প্রতি বিরাট হয়ে গেছে এমন অবস্থা যে মানে টিকা যায় না কি করা যায় সেখানে সেই কন্যাকে তিনি পেলেন না কন্যা চলে গেল এইবার নারদজ্জি কি বললেন নারদজি আকর্ষণ কিছুতেই এড়াতে পাচ্ছেন না আমাদের সিদ্ধস্বামী পাদ যিনি ভাগবতের আদি চিকাকা সিদ্ধামী পাদের জীবনে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে অদ্ভুত ভজনের জন্য তিনি পাগল হয়ে গেছেন ভজন করবেনই করবে তাকে ভগবান নাকানি চুপানি খাইয়ে দিলেন একজন মায়াকে দেখে মায়াদেবীকে দেখে তিনি পাগল হয়ে গেলেন ভগবানের ভজন এবং ওকে আমার চাই চাই ওকে আমার চাই চাই লাশি যখন তাকে পাওয়ার জন্য চাল ভেঙে নিচে চাল ভেঙে যখন তলে ঢুবেন সেখানে গিয়ে দেখেন কোন মেয়ে ছেলে নেই সেখানে তিনি নৃসিংহদে রয়েছে নাম করে নৃসিংহদেব বসে রয়েছে তখন তার চোখে জলে সেখানে নৃসিংহদেব পূর্ণ কিবা বা করলেন তারপরে থেকেই তিনি অনেক ঘটনা সেই জায়গাটাও আছে সেটা হচ্ছে ভদ্রক ভদ্রক থেকে অনেকটা দূর যেতে সেই পাহাড়ের উপর সেখানে ভজন করতেন এই সীতা অনেক ঘটনা আমি এসব আলোচনা করব না নারদ জি এবার চিন্তা করলেন একে তো আমি কিছুতেই ছাড়তে পারব না একে আমি কিছু দিয়ে সব ভগবানের মায়া গ্রাস করেছে ভগবানের মায়া সবাইকে গ্রাস করে ভগবান এবার উদাহরণ দেখেন নারদজির ভেতরে প্রমাণ দেখা যন্ত আমার মায়া কিনা করতে পারে সঙ্গে সঙ্গে সে ভুলে গেলেন ভুলে গেলে এইসব কথা খেয়াল আরে একে তোমার পেতি পেতেই হবে না তুমি মরে যাবো এক কাজ করি ভগবানকে তো অকাম সরব কামবা মোক্ষকাম কাম দি হম তিব্রেণ ভক্তি যোগেন যুষম পরম এগুলো আমরা ভাগবতী বলি অকাম সর্বাম কামবা মোক্ষকাম উদার দি তিব্রেণ ভক্তি যোগেন যজে তো পুরুষম পরম সেখানে বলছে ভগবানকে তাকে ডাকি ওকে আমার চাই জীবনে আমি বাঁচতে পারবো না কেন ভগবানের ভজন আরম্ভ করলেন এমনবার ভজন আরম্ভ করলেন ভগবান তার দর্শন না দিয়ে পারল না ভগবান চলে না কি হলো কি চাই তোমার ভগবান দয়া করো আমার জীবনে একটা একটাই তোমার কাছে চাইছি একে যেন আমি জীবনে পাই তোমার কি কি তোমার কি না একে ছাড়াই বাঁচতে পারবো না তুমি এমন কিবা করো তার সেই কন্যাটা স্বয়ংর সভা হবে সেই কন্যাটা কন্যাটার রাজকন্যাসে স্বয়ংবর সভা হবে তো নারদ জি ভগবানের কাছে আশীর্বাদ যে ভগবান ওখান তো অনেক রাজা ভাই আসবে অনেক বীর আমি তো তপস্বী তপস্বা কামিনী হবে এক কাজ করি আমাকে যেন মালা দেয় হ্যাঁ সমাজে অনেক লোক থাকবে কিন্তু আমাকেই যেন মালা দেয় তোমাকে এই আশীর্বাদ করতেই হবে ভগবান গম্ভীর হয়ে গেলে ভগবান যে নারদ সবই বললে তুমি এক কাজ কর আমি এমন একটা কাজ করবো যাতে তোমার মঙ্গল হয় ভগবান কিন্তু বললেন না ও যা বলছে সেটা সায় দিলেন না ভগবান গম্ভীর হয়ে একটাই কথা বললেন ভগবান গম্ভীর হয়ে বলছেন না রো আমাকে তো এতদিন তুমি বিশ্বাস করেছ হ্যাঁ তোমাকে বিশ্বাস করি বলেই তোমার কাছে বলছি তাহলে আমার ওপর বিশ্বাস রেখো যেটা তোমার মঙ্গল হয় আমি সেইটিই করব সেই শূন্য ব্যবস্থা আমি করছি তোমার কোনো চিন্তা নেই যাও বলে ভগবান অন্তর্ধান করলেন এবার সেই দিন যেখানে সেই স্বয়ংবর সভা সেই দিন নারদি নাচতে নাচতে গেছেন নাচতে নাচতে এক চিন্তা কি ভগবান তো বলেই দিয়েছে চিন্তা কিছু নেই আমার সেখানে যে সব রাজারা এসছে রাজারা এসে বসেছেন সেখানে স্বয়ংর সভা হবে ভগবান কি করেছেন এমন কিবা করেছেন সেই কন্যাটা যখনই নারদের দিকে তাকাবে তখন বাঁদর দেখবে বাঁদর যখনই নারদদের দিকে তাকাবে তখন এটা বাঁদর দেখবে বিচ্ছিন্ন কুৎসি সারা সচরাচর ভাবে কিন্তু সকলে মোটামুটি নারদ কে ঠিক দেবে নারদ দেখবে কিন্তু আমার আর চিন্তা কি আমার দিকে তাকালি আমার বই খেয়ে যাবে মালা তো দিতেই হবে আমাকে নারদ জি বসে রয়েছে ভালো করে বিজার বসে এবার কি হয়েছে সেখানে কন্যা কাছে এলো মুখ সিটকে চলে গেল কি মুখ ছিটকে গেল কেন অন্য রাজার এখানে মুখ ছিটকালো না পছন্দ চলে গেছে আমার ক্ষেত্রে মুখ ছিটকালো ব্যাপারটা কি বলে রাজা তো এই সে তো বুঝতে পারলো না অন্য রাজার বলা মালা দিয়ে দিল না রদ রাগে গড় করতে করতে একেবারে গেল গিয়ে ভগবানকে যত তোমার কাসা জি তুমি তোমাকে আমি প্রার্থনা জানাই আমাকে আর তোমার তুমি একটা প্রার্থনা করলাম জীবনে সেটাও করতে পারো না তুমি বড় স্বার্থব তুমি যখন সমুদ্র মন্থন হলো তখন কত কিছু উঠেছিল সেগুলো সব ভালো ভালো মতো তুমি নিয়েছ বিষগুলো উঠলো বিষ উঠেছে সেগুলো পাগল করলে আর যখন পাগল করলে অত বড় একটা ভালো লোক আর যখন কস্তুব কস্তুভমুনি কস্তুব মুনি সেরা নিজের গলায় পড়লে আর যখন সেখানে মন্থন করতে করতে যখন লক্ষ্মী উঠলো সেটা বলবে আমার ভাগে তুমি বড় তোমার ভাই কে কবে বলে গিয়ে আগুন একবারে আগুন সে গালাগাল দিচ্ছেন গালাগাল আমার মুখটা পড়েছে কিন্তু তার লিখে বাঁধর আছে নাকি কেউ নেই আমার আমার মুখটা বাঁধো শরীর ঠিকই আছে যা কাপড় চোপসা মুখটা বাঁধো এই ভগবানের কাছ আছে ভগবানকে গালাগাল দিতে ভগবানকে গালটা আবার সে ভজন শুরু করলে ভগবান এবং তার সঙ্গে ওই মেয়েটা যাকে তিনি চেয়েছেন গলা মালা দিয়ে নেবেন সেই মেয়েটাতে হেঁটে আসছে তা আরো রেগে গেছে অগ্নিশ এই মেয়েটা অসুস্থ ভগবানের সঙ্গে গালাগাল আরম্ভ করে। এমন রাজ মানে এসে ভগবান চুপচাপ করে শুনিয়ে যাচ্ছেন কিছু না। তোমার রাজ শেষ হয়েছে অন্তর্ধান করার সঙ্গে আগের বুদ্ধি চলে এলো এসে আবার সেই ঠিক নদীর তীরে পাহাড়ের খোলে ভজন করছেন সেখানে চলে এলো তখন নারদ এবার সেই কন্যাটাকে দেখিয়ে বলছে নারদ আমার হতে অনেক জগতের লোক অনেক জগতের আমি যখন এখানে গোবর্ধন পূজার দিন আলোচনা হয়েছিল মারা ছিল অনেক তীব্র ভাষা অনেক অনেক কঠোর কঠোর কথা বলেছি এখানে অনেক মানুষ অনুস্ত দুঃখ পেয়ে গেছেন কিন্তু সেই কঠোর কথা বলার কারণ ছিল ওইগুলো বলার উদ্দেশ্য ছিল তাদের কৃষ্ণকে তার কম্পিটিটার কৃষ্ণকে তার প্রতিযোগী চিন্তা কৃষ্ণ শত গোপী নিয়ে লীলা করেছে আমি না একটা মেয়েকে নীলার তাতে কি হচ্ছে আমার মহাভারত এই সব বিচারে এসে উপস্থিত হবে কৃষ্ণ যে আমার নয় কৃষ্ণ অসমর্থ সেই বুদ্ধিটা যতক্ষণ অপ্রাকৃত বুদ্ধি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরই অপ্রাকৃত হরিকতা শোবনের যোগ্যতা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সুবিধা হবে না গৌরিয়া মঠে ঘোরাফেরা করবেন গৌরিয়া মঠের অপ্রাকৃত কথা যদি আপনাদের কানে না যায় তাহলে আমি দুঃখ পাব কেন গুরুবর্গের পারম্পর্য সূত্রে তারই কথাগুলো কীর্তন করবার দায়িত্ব পড়েছে আমি কোনো মন কথা আলোচনা করি না সেই জন্য এই কথাগুলো যদি আপনাদের একজনের কানেও যায় যদি আচরণে প্রতিষ্ঠিত হয় তাহলে আমি সেদিন আনন্দে নাচব যে আমার কথা আজকে সার্থক হয়েছে একটা রোগ অন্তত জগতে এই কথাগুলো বুঝতে পেরেছি সেই জন্য ভগবানের যে বিচারগুলো ভগবানের তরফ থেকে ভক্তবৎসল ভগবান ভগবানের অনেক গুণাবলী কিন্তু একটা গুণাবলী জগৎকে কামাল করে দিয়েছে জগতে সেটা কি ভগবান ভক্তবৎল ভগবান ভক্ত যদি মা ভগবান উদাহরণ দিচ্ছে নারদ কেমন দেখো আগুনে আগুনে হাত দিতে দেয় চন্দ্র পুড়ে যাবে চিৎকার কর সে বাচ্চা সে যদি বুঁটিতে হাত যায় হ্যাঁ হাত দিতে তাহলে সে যদি একটা প্রয়োজন কোনো বিষ জল মনে করে খেয়ে যায় দেবে সেরকম জেনে রেখো নারদ আমাকে তুমি অন্যরকম চিন্তা করো না সর্বথাই মনে তোমার সন্মুখে অন্তরালে তোমাদের সবাই যারা ভজন করে তাদের সমাজ জন্য অত্যান্তিক মঙ্গল পরম মঙ্গল কি করে হয় সেই চিন্তা আমি করি সেই চিন্তা করতে গিয়ে যদি আমি তোমাদের স্ত্রীকে মেরে ফেলি তোমার স্বামীকে মেরে ফেলি তাহলে তোমরা কিন্তু কৃষ্ণকে গালাগাল দিও না তোমার স্বামীকে মেরে ফেললাম তোমার স্ত্রীকে মেরে ফেললাম বাচ্চাটাকে মেরে ফেললাম হ্যাঁ কৃষ্ণ তো ভজন করবে আমার একমাত্র ছেলে ছিল সেটাকে নিয়ে গেল খেয়েদের কাটনি অজুন তো কে গোবিন্দগর গোবিন্দগর গোবিন্দগ যে আছেন এই কথা কোনোদিন শুনবেন গোবিন্দ স্ত্রী দুঃখ সব টেনে নিয়ে নিল প্রথমে তো স্ত্রীকে নিয়ে গেল ছেলেটাকেও নিয়ে গেল আর তোমাকে আমি পুজো করবো না কিন্তু কৃষ্ণ করে রয়েছেন এসে বলছেন কৃষ্ণ দেখো একটা ছেলে যদি মরে যায় আরেকটা ছেলেকে তুমি ও ছাড়াও তোমার চালাবে আমি না ভজন করতে তোমাকে সেবা করতে আমার আমার লাস্টের গতি কে হবে আমার সাধ্য কে করবে কিছুদিন কথা দিলে আমি তোমার জন্য সাধ্য করবো আমি তোমায় কথা দিলাম তখন তিনি উঠলেন অন্ধকার পরের দিন না খেয়ে তিন দিন পরে রয়েছে তারপর উঠে চান করে পূজা করলেন সত্যি তাই যখন দেহ রাখলো কাঁচা ধারণ করেছিলেন গোবিন্দ গোপীনাথ গোপীনাথ কাঁচা ধারণ করেছিলেন তোমরা মিথ্যা কথা বলতে পারো ভগবান মিথ্যা কথা বলেন না ওই জন্য এই দয়ার জগন্নাথ এ আপনাদের প্রতি অনন্তকালের সৌভাগ্য যে এই জায়গায় মহাপুরুষরা আলোচনা করে গেছেন কথা এই অপ্রাজিত স্থানে আপনার হরিগত আলোচনা সুযোগ পাচ্ছেন ভগবানের দর্শন ভগবানের প্রসাদ ভোজন বড় সৌভাগ্য এই কথাটা বুঝবার চেষ্টা করুন তাহলে আর কখনোই ভগবানকে দোষারোপ করবেন না যদি কোনো ক্ষতি হয়ে যায় তাতেও মনে করবেন না এটা ক্ষতি সেই জন্য পৌপাত আপনাদের কাছে যা বলেছেন পৌপাতকে দিয়ে শুরু করেছি পৌপাতকে দিয়ে শেষ করি সেখানে পৌপাদ বলেছেন যে আপনারা আপনারা যে যে অবস্থায় আছেন প্রৌগতের ভাষা আপনারা যে যে অবস্থায় আছেন ভগবান আপনাদেরকে যে যে অবস্থায় রেখেছেন ভগবান আপনাদেরকে যে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাটা আপনাদের পক্ষে অনুকূল জেনে ভগবানের উপর কখনো কখনো দোষারোপ করবেন না সমস্ত কিছু অনুকূল দর্শন করুন তত্ত্বায়নুকম্পা এই বিচার যদি না আসে তাহলে আপনারা কিন্তু ভজন করতে পারবেন না কিছু ভোজন করতে পারবেন এক মহারাজ ছিলেন ছিল ভক্তিগল তৃতীয় মহার বলেছেন সেই মহারাজ বাবাজি মহারাজ সে বক্তৃতা করতে গিয়ে এক ঘন্টা সময় সেখানে ভজন আর ভোজন ভজন আর ভোজন এই নিয়ে এক ঘন্টা না দেড় ঘন্টা কাল হরিকতা বলেছিলেন ভজন কাকে বলে আর ভোজন কাকে বলে আর ভোজনের ভোজনের যে বিস্তৃত অর্থ এই বাবাজি মহারাজ দেখা করেছিলেন এইসব অনেকদিন আগে কথা আমরা যেন ভুলে না যাই জগন্নাথের সময় হয়ে আসছে আরতি সময় পেরিয়ে যাচ্ছে তা আপনাদের কাছে বিদায় নিতে অনেকেই ছিলেন না অনেক কথা আলোচনা হয়েছে সেই কথাগুলো শুনলে ভালো হতো লাস্টে কিছু মজাদার কথা শুনলেন আজকে এই পর্যন্ত থাকুক কালকে যদি ভগবান কৃপা করেন তাহলে সেইখানে অনেকটা সময় গৌরী দর্শনের প্রবেশের জন্য যে ভিত্তি জড়জগতের লোকেদের এগুলো শোনার বিষয় খুব খুব মনোযোগ দিয়ে সেগুলো আলোচনা করার চেষ্টা করা হবে সবই ভগবান সকালবেলা হ্যাঁ তো কলেশ্বর গীতামী অপূর্ব